আমি শপথ করিতেছি কিয়ামত দিবসের আরো শপথ করিতেছি তিরস্কারকারী আক্তার মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ একত্র করিতে পারিব না বস্তুত আমি ওর অঙ্গুল অগ্রভাগ পর্যন্ত পুনঃ বিনষ্ট করিতে সক্ষম তবু মানুষ তাহার ভবিষ্যতেও পাপাচার করিতে চায় সে প্রশ্ন করে কখন কিয়ামত দিবস আসবে। जख चक्ष स्थिर हा जा हा पड़ि ज्योतिन सुवन कमर जख सूर्य चंद्र के एकत्र से दिन ही मानस बोल आज पालईवार स्थान कथाय आश्रय स्थल न সেদিন ঠাই হইবে তোমার প্রতিপালকেরই নিকটিন সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাই আছে ও কি পশ্চাতে রাখিয়া গিয়াছে বস্তুত মানুষ নিজের সম্মে সম্মত অবগত যদিও সে নানা অজুহাতের অবতারণা করে তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তুমি তোমার জিউ বা সঙ্গে সঞ্চালন করিও না ইয়া সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই সুতরাং যখন আমি উহা পাঠ করি तुम्हें अनुसरण करो अतपर इशद व्याख्यार दायित्व ना तुम्हरा प्रकृत पक्षे पार्थिव जीवन के भलोन एखीरत के उपेक्षा करो से दिन मुखमंडल उज्जवल हो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 এবং বলা হইবে কে তাহাকে রক্ষা করিবে তখন তাহার প্রত্যয় হইবে যে ইয়া বিদায় কন এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছুই প্রত্যান্বিত হইবে সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই বরং সে সত্য প্রত্যাখ্যান করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল অতঃপর সে তাহার পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়াছিল দম্ভ ভরে দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ মানুষ কি মনে করে যে তাহাকে নিরর্থক ছাড়িয়া দেওয়া হইবে সে কি স্কলিত শুক্র ছিল না অতঃপর সে এলাকায় পরিণত হয় তারপর আল্লাহ তাহাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন অতঃপর তিনি তাহা হইতে সৃষ্টি করেন যুগল নর ও নারী তবু কি সেই স্রষ্টা মৃতকে পুনর্জীবিত করতে সক্ষম নয়